তো হ্যাঁ এই কুলক্ষণকে ইসলাম আপনার সাপোর্ট করছে না বরং রসুল আকরুল ইসলাম এই কুলক্ষণকে নিষেধ করেছেন এবং এর যে কোনো প্রভাব নেই সেটাও তিনি বলেছেন তিনি বলেন বুখারি এবং মুসলিমের হাদিস রসুল বলেন যে সংক্রমণ বলতে কোন কিছু নেই এবং কুলক্ষণ বলতেও কিছু নেই তাহলে এটার হাকিকতা আসলে নেই এই কারণে রসুল আকাল আলাইসালাম এরকম মূর্খতা এবং আপনার কুসংস্কারের সাথে যেন মানুষ সম্পৃক্ত হতে না পারে করে দিয়েছে এবং এর পাখি এবং সেটার সাথে কোনো ভালো এবং খারাপের কোনো সম্পর্ক নেই এবং কল্যাণ ও কল্যাণের কোনো সম্পর্ক নেই এবং ভ্রষ্টতা এবং হেদায়তের কোনো সম্পর্ক নেই বরং এই যে পাখি পশু ইত্যাদি সবগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি সবগুলো হচ্ছে আল্লাহ নিয়ন্ত্রণে হম সুতরাং সেগুলোর পাশাপাশি আপনার নিজের অবস্থার উন্নতির জন্য এবং ফসার থেকে থাকার জন্য আপনার যথাসম্ভব ভালো উপকরণ আপনাকে গ্রহণ করতে হবে কিন্তু এরকম আপনার কোন জিনিসের নিয়ে কোন হাকি এখন হচ্ছে আমাদের বেশি জটিল যেটা জানা দরকার সেটা হচ্ছে কুলক্ষণ যদি কেউ ভেবে ভেবে ফেলে হ্যাঁ অথবা তার এরকম অভ্যাসে পরিণত হয় তার চিকিৎসা কি হতে পারে সেটা নিয়ে চিকিৎসা নিয়ে चारम्बर कुलना उचित निश्चित भाव किसान आल्ला हाथी एवं प्रभाव विस्तार कर क्षमता नहीं अथवा प्रभाव विस्तार कर क्षमता नहीं आल्ला छाड़ा যার যখন একজন মোমিনের যেকুলটা আল্লাহের পর যত শক্তিশালী হবে হম ততই তার মাথা থেকে এরকম কুলক্ষণ হ্যাঁ এই ধাদা তার মাথা থেকে সরে যাবে ইনশাল্লাহ কারণ আবদুল্লাহ ইবাস বলেন সেটাকে দূরে সরিয়ে দেন তাইলে এটার চিকিৎসা প্রথম নম্বর হচ্ছে তবাক্ষুল যা আল্লাহর উপর ভরসা করতে হবে কঠিন ভরসা যতই হবে তত কুলক্ষণ আপনার দূরে সরে যাবে দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে আল্লাহর ফয়সালের উপর তাগীরের উপর আপনার জানতে হবে যে তার যা ঘটেছে সেটা না ঘটে পারতো না এবং যা ঘটেনি সেটা ঘটে পারতো না হ্যাঁ সুতরাং এই ভিত্তিতে হ্যাঁ তার দৃঢ়ের উপর বিশ্বাস রেখে সে আপনার যেটা চায় সেটার দিকে অগ্রসর হবে হম এবং সেটা মনে রাখবে যে আল্লাহ করে রেখেছেন সুতরাং আল্লাহর ফায়সালের উপর আল্লাহর তাক দির উপর বিশ্বাস যদি রাখে তাহলে সে আপনার এই জাতীয় কুলক্ষণ থেকে দূরে থাকতে পারবে তৃতীয় নম্বর যেটা সেটা হচ্ছে এই কথা জানতে হবে যে আপনার পাখির যে নড়া চলা এবং আল্লাহর ফ্যাসলাকিরের মধ্যে কোনো প্রভাব ফেলতে পারে না হম এবং এই যে জিনিসগুলা হ্যাঁ যে আপনার যেগুলো দিয়ে মানুষ আপনার কুলক্ষণ ভাবে এগুলো তো অহরহ ঘুরছেই যে শত হাজার বার কিন্তু সে তো কোনো কিছুই করতে পারেনি হ্যাঁ যে প্রত্যেক দিন এরকম পাখি যেগুলো নিয়ে কুলক্ষণ ভাবে কিন্তু আল্লাহ হয় হম এই কারণে আপনার এই যদি বিশ্বাস থাকে যে কোনো প্রভাব ফেলতে পারে না পাখির কোনো নড়া ছড়া বা ইত্যাদি এবং একমাত্র আল্লাহর ফয়সলাই চূড়ান্ত তখন আপনার এইরকম কুলক্ষণ তার আসবে না আর যদি কোনো কিছু আপনার ঘটেও থাকে যে কোনো পাখির গতির কারণে বা ইত্যাদির কারণে কোনো আপনার ব্যতিক্রম কিছু ঘটে থাকে এটা সামান্য সেটা আল্লাহর ইচ্ছায় ঘটে থাকে হ্যাঁ এতে কোনো সন্দেহ নেই কিন্তু সেটা আপনার উল্লেখ করার কোনো বিষয় নয় তাহলে যদিও কোনো কিছু কুলো মানে খারাপ কিছু ঘটে থাকে তাহলে সেটা আল্লাহর ইচ্ছাই করবে কিন্তু অধিকাংশ তো এরকম কাজ দেখাই যাচ্ছে কিন্তু ঘটছে না তাহলে মূলত আল্লাহর তা দেড় ছাড়া সেটা কখনো ঘটতে পারে না চার নম্বর যেটা সেটা আছে এই কথা জেনে রাখতে হবে যে আপনার কুলক্ষণ যেটা সেটা আপনার কখনো কারোর ক্ষতি করতে পারে না কিন্তু যে কুলক্ষণ ভাবে তার ক্ষতি कुलक्षण भारणे आल्ला से भावे से शास्त्री स्वरूप एक कारण एक मोमेन कम्म भावे नागुलण तार क्षति करते বড়ং যা তার জন্য লিখিত আছে সেটাই কুলক্ষণের ব্যাপারের করবে না যেরকম আপনার অধিকাংশ মোমেন মহেদ যারা তাদের অবস্থা তারা এগুলোর কোন পাত্তা দেন না সুতরাং আপনার কুলক্ষণ থেকে আপনার বেরিয়ে আসতে হলে সেটার চিকিৎসা হবে চারটে জিনিস আল্লাহর উপর কঠিনভাবে তক্ষুল করা এবং আল্লাহ ফায়সলা এবং তাদের উপর কঠিনভাবে বিশ্বাস করা এবং তৃতীয় নম্বর হচ্ছে যে যত পাখি পশু ইত্যাদি এইগুলো নড়া ছড়া বা এইগুলোর কোনো গতি কোনো আল্লাহ ফয়সালের মধ্যে কোনো প্রভাব ফেলতে পারে না এটা মনে রাখা এবং এটা মনে রাখা যে কুলক্ষণ কখনও কারোর ক্ষতি করতে পারে না বরং যদি কুলক্ষণ ভাবা হয় হ্যাঁ শাস্তির আল্লাহ তার ক্ষতি করে দিতে পারেন এছাড়া আর কিছুই না তাহলে আপনার কুলক্ষণ থেকে বাঁচা ইনশাল্লাহ সহজ হয়ে যাবে হ্যাঁ আর একটু কথা বলে শেষ করবো সেটা হচ্ছে যদি কুলক্ষণ কেউ ভেবে ফেলে তার কাফারা কি হতে পারে আমাকে শিক্ষা দিয়েছেন বিশেষ করে কুলক্ষণ হলে যেটা হজরত আবদুল্লাহ আমার হাদিসের মধ্যে আমরা পেয়ে যাই যে রসুর আক্রম করা মামলাদ যে যেই ব্যক্তির হাদিস যে যদি এরকম ঘটেও যায় দুঃখিত তখন সে এরকম দোয়া পড়বে আপনার থেকে আসে এবং ও কল্যাণ আপনার থেকে আসে আপনি ছাড়া কোনো ইহা আমাদের নেই এখন সর্বশেষ করতে যে আমার জানার বিষয় সেটা হচ্ছে খারাপ দিক কি কি রয়েছে হম কুলক্ষণের তিনটা খারাপ দিকে আমরা এখানে উল্লেখ করতে যাবো এক নম্বর আছে কুলক্ষণটা একজন এবং আল্লাহ ছাড়া অন্যের সাথে নিজের মনকে সম্পৃক্ত করে দেয় যে আসলে কোনো লাভ ক্ষতির মালিক নয় তৃতীয় নম্বর আছে যে মানুষকে মানুষের উল্টাপাল্টা চিন্তা হ্যাঁ সাথে মানুষকে জড়িয়ে দেয় যে অহেতুক চিন্তা উপর সে নির্ভরশীল হয়ে পড়ে সে আতঙ্কিত হতে থাকে সুতরাং এইগুলো আছে কুলক্ষণের আপনার খারাপ দিক এই কারণে আমরা কুলক্ষণ থেকে দূরে সরে আসার চেষ্টা করব আল্লাহন আমাদেরকে সেই তভিদান করুন অসল্লাহ আলব ইজমাহ